এই ভিডিওতে আমি الحمد لله وكفى وسلام على عباد الذي اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول ان قوم يتخذوا هذا القران محجورا صدق الله العظيم الله پاک رب ال रसुल्ला सलाम के सब धरण मर्दा सम्मान इज्जत दिए पायदा करु सब किस मूले हल क्राश রসুলের সমস্ত ইজ্জতের মূল কি আল্লাহ তালা তাকে এরকম একটা কালামুল্লাহ তার ভিতরে আমানত রাখবেন বলে আল্লাহ তালা তার দিলের ক্ষেত্রকে তৈরি করছেন চল্লিশ বছর গাড়ে হেরা তিনি সাধনা করছেন জিকিরাজ করছেন আল্লাহ আল্লাহ করছেন আগের নবীর নিয়ম হিসাবে যে কোনোভাবে উনি নামাজ করছেন গা রে হেরায় আর গারে রেহেরা তো সবাই জানা এখনো সে স্মৃতি রয়ে গেছে তো আল্লাহ তালা এই পবিত্র কোরআনের যে কি মর্যাদা কি মর্যাদা কি দাম আল্লাহর কাছে কি দাম এই কোরআনের কারণে যে মানুষের দাম কিভাবে বাড়ে নবীর দাম কিভাবে বাড়ে সব কিছু বুঝলেন মানুষকে যে বুঝেছে যে বুঝেছি যে বোঝে সে বোঝে না আরবি ভাষার ক্রসে কি এক না কি না এক না খারাপ হ্যাঁ একজন ভাষা দাঁড়লে সে দামি হয়ে যাবে মানে কোরআন শিব জানলে এবং মানলে সে কে যাবে আল্লাহ কার কাছে কারিয় হয়ে গেছেন জানা জাম হয়ে গেছেন কার কাছে জানা শত্রু হয়ে গেছেন কোন দিন থেকে সেদিন শিব না ধরে সেদিন যেদিন কোরআন শিব না ধরেছে সেদিন দেখে এরা কোরআন সেদিন মানুষ গেছে দুই ভাগে একদল জানে জান আর এক দল কি জানে শত্রু যারা জানে জান হয়েছে আলহামদুলিল্লাহ এরা সারা জীবন যান জীবন দিয়ে গেছে তাদের সিদ্দিক হয়ে গেছে আর একদল যারা শত্রু দ্বারা হয়েছে এরা পরবর্তীতে অনেকের দিল মন ঘুরে গেছে পথে ছেলে আসছে ওমর ফারুক এব্দুল খত অনেকে আজীবন আর জীবন শত্রুতা করছে কবাল ঘুরে গেছে কিন্তু ফারাকটা হল কখন কুরান শরীফ না দেওয়ার হত কুরান শিফ আগ পর্যন্ত সবাই তাকে আল আমিন বলত কিনা কোন দিমত ছিল দিমত না কেন বলতো আল্লাহ তাকে সেরাম কিছু গুণাগুণ দিয়ে চরিত্রকে পয়দা করেছিলেন এটা জন্মগত আল্লাহ তালা তাকে এই ফজিলাত এই মর্যাদা দিয়ে দিচ্ছিলেন কিন্তু কালামুল্লাহ শরীফের পরে আর যে মর্যাদা আল্লাহ দিয়েছে সেগুলো আল্লাহ তারা নিজে বলেন যে কেউ সারা জীবন ওয়াস করলে তো শীত করতে পারবে কোরআনের মর্যাদা অসাধারণ মর্যাদা কে গেছে অসাধারণ তাই একটু করে আল্লাহ তারা দেখা দিয়েছেন মেয়েরা যিনি মেয়েরা তিনি দায়িত্ব ভালেন যাওয়ার শক্তি আসলো কিসের বরফতে কালাম উল্লাহর আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাহ আসলামের রুখের মধ্যে উর্দু জগতে যাওয়ার যে শক্তি এটা যোগান দিলেন কি দিয়ে কুরআন শরীফ কিন্তু কোরআন নাজেল হওয়ার আগে কুরআন শরীফ নাজেল হওয়ার আগে নাজেল করার আগে আল্লাহ পাক রব্বলের জাত রসুসাল্লাহ আসলামের সিনাকে একে একে তিনবার অপারেশন করেছে করা হয়েছে বুক ফেড়ে কলিজা বের করে আর কি আর আমরা জানি না আর সে থেকে আর কিছু দে ওর পুষ করার জন্য তাকে আমরা জানি আমরা বুঝিতা আমরা এতটুকু বুঝি যে সেনা ভাসছে আবার ডুবো দিয়েছে সামনে ওহি আসতেছে সামনে দিলের পরে কোরআন না হবে মহান রব্বুলের মহান কালাম অসাধারণ রোহানিয়া তালা শক্তিশালী কোরআন যে আত্মার পরে দিলের পরে না হবে সে দিলটাকে সেরকম সহ্য ক্ষমতা সম্পন্ন বহন করার ক্ষমতা সম্পন্ন বানাতে হবে না এর প্রথম তাকে নাওয়ালাগ অবস্থা একবার ফাঁস নাওয়ালাগ অবস্থা যখন তিনি ছাগল সরে আসতেছিলেন ইতিহাস জানে এর ফলে যখন নাকি জিন্দিক পরিবর্তন আসলে সবালে যাওয়ার সময় একবার মানে যখন সবালে যায় না ভাল পরিবর্তন আসলাম ওই পরিবর্তনের সময় আর একবার ফাঁসছে মানবিক চাহিদার পরিবর্তনের সাথে কলের কোনো পরিবর্তন আসতেই পারে তে না আসে আসলো সেটা ধুলা যাতে হয়ে যায় চিকিৎসা যাতে হয়ে যায় আবার সব লাগার মূর্ত এই করতে করতে চল্লিশ বছর হয়ে গেছে এবার আল্লাহ তার আমানত তার দিলে ধরে রাখবেন আল্লাহ তালা দি এমন ভারী আমানত এমন অসাধারণ আমানত যা আসমান গ্রহণ করতে রাজি হয়নি জমিন গ্রহণ করতে রাজি হয়নি পাহাড় নিতে রাজি হয়নি সবার ভয় পেয়ে কি বলে বাবাই হাও হামাল রসুলকে যখন প্রস্তাব দেওয়া গেল দিদি মারফতে রসুল রাজি হয়ে গেল তো চল্লিশ বছর বয়সে যখন নাকি আমার রাখবেন সে সময় আবার আপনার অপারেশন হয়েছে এরপরে আল্লাহ রাখলেন তার সিনার উপরে কোরআন আহ্বল এখন অসাধারণ এক জগতের সাথে রোহানিয়তের সাথে আল্লাহ তালা কোরআন করতে যোগাযোগ করে দিলেন ইহ জগৎ পর জগৎ দুনিয়ার জগৎ উর্দু জগৎ সব জগতের সাথে আল্লাহ তালা তার সাথে একটা গভীর সম্ভব করে এমন কি। আল্লাহ ফাঁকের দরবারে যাওয়ার মতো তার যোগ্যতা লাগে আল্লাহ ফাঁকের নূরের কাজালে ফোকাস সহ্য করার লাগে সেটাও কি করেছেন দিয়ে দিচ্ছেন কত আল্লাহ একটু দেখার সুযোগ দেন দেখার সুযোগ দেন আপনারা দেখা করায় দেন জনগণ মানতেছে না আল্লাহ তালা লানি আর কে না এরকম আর দরখাস্ত আর দেখা হবে না একটা মুসিল আসলাম না আল্লাহ তো আর কখন যদি বেশি দেখা দেখি করো দেখি ওখানে বেশ থাকে দেখি যদি আমি ফোকাস দেব সহ্য করতে পারে দেখবা না তো সহ্য করতে পারছে না বেরস গেছে ওই একা গেছে সব গেছে মারাই আর জ্ঞানে আসে না মুসার কোনলাম এমনি আমার মারা না খালি আমার দোষার টুলু বের করে এখন যে এই গোটা আমার ম্যানে থিয়ে যায় তা আমার তো মার কাছে আশা এই সমস্যা কি হবে না হবে রাজনৈতিক ভাবে আমি কোন সমস্যা আল্লাহ কাছে বলে আল্লাহ মিটে গেছে এখন এগুলো ফিরে এত আমি একে বাইরে যাওয়া যাবে না আমি ওর প্রভৃতিতে পারবো না আল্লাহ উনি একেবারে খুব আল্লাহ কাটে কিন্তু আল্লাহ তালা ওদেরকে ঘুষ গেছে ওরা জীবনের আল্লাহ নামে নেয় এনে ঠিক আল্লাহ তালা দিলেন উম্মত বায়ের কাছে তোদের নবীরও আল্লাহ তালাকে দুনিয়াতে বসে কি নাই ক্ষমতা নাই না না জীবনে কোন নবীকে দেখছেন কোন নবীকে দেখেন তাদের সে রোহানিয়াত নাই সে কিন্তু আল্লাহ রব্বল্জাদ তার হাবিব ওই শক্তি ওই চল্লিশ বয়সে জীবের ফেরতার মাধ্যমে লালন পালন করে একরা বিস্মের অবিকাল্লা খালাক নাদ করেই সমি দিয়েছে অসাধারণ শক্তির অধিকারী বুঝছে বুঝছে বোঝরে বোঝরে বিভাগে এরপরে আল্লাহ তো নবোধ দিলেন বুধুলকে বললেন যে আপনি যে নবী এ কথা আপনাকে বিশ্বাস করা লাগবে স্বীকার করা লাগবে বিশ্বাস করা লাগবে আমরা যেরকম বিশ্বাস করে যে রসুল্লাহ সালাম আল্লাহ রসুল আমাদের সালাম নিজেরও বিশ্বাস করা কি ফরক ছিল এবং বলা ফরক এজন্য এই উনি বলে দিয়েছেন যে সবাইকে বলছেন দেখো আমাকে আল্লাহ তালা আজকে নবুতি এবং রেসালাতে দান করছেন আমি বিশ্বাস করেছি তোমাকে বিশ্বাস করো তো ঘরের লোকটাকে আগে করেছে খাদি দেখে সেটা এক নম্বর বিশ্বাস করেছে আর বাল্য বন্ধু হদাহ সিদ্দিক তিনি খবর পাই চলে আসছেন মানে খবর পাই চলে আসছেন সমালোচনা হচ্ছে নবুতের দাবি করেছেন প্রচার করেছেন সমালোচনা আসছে এমনি হলাক সিদ্দিক শুনছেন উনি জোরে চলে আসছেন উনি প্রথম প্রশ্ন করেছেন যে নাকি প্রস্তুত করার কথা না সে প্রস্তুত করছে কত গভীর মোহব্বতের মানুষ অবকাশ তিনি বলে কি মত দলিল আপনি যে রসুলদার দলিল তুমি আমার কাছে দলিল চাও আমার রসুল দলিল তুমি চাও তবু বলে যে আমার নবুতী দলিল হল আঠারো বছর তোমার আঠারো বছর বয়সে তুমি সাম দেশে গেছিলে ব্যবসা করতে সেদিনের এক স্বপ্ন দেখছিলে না তুমি হ্যাঁ কারোর তো আপনি দালান কি করে শোনো শোনো সে স্বপ্নের ব্যাখ্যা তুমি এক আলেন জিজ্ঞেস করেছিলে না হ্যাঁ তাও জিজ্ঞেস কিন্তু আমি তো ঘরের বউকেও বলিনি আপনি দালানি করে শোনা শোনো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 لا اله الا الله اشهد ان محمدا الله اشهد ان محمدا رسول الله محمد الله اكبر الله لا يا الله و بسم الله والصلاه الله دعوا للصلاه القائمه محمد الرسوله الفضيله وبعث مقام محمود العظمه لا لا ظله يار এই যে স্বপ্নের ঘটনা আল্লাহ রসুল বলে দিচ্ছেন এটা কিন্তু বাইশ বছর আগের ঘটনা সিদ্দিকের স্বপ্নের ঘটনা হলো বাইশ বছর আগে ঘটনা কিন্তু উনি সে সাম দেশে গেছিলেন স্বপ্ন দেখছেন স্বপ্নের ব্যাখ্যা করেছেন সেই যুগের একজন ভালো বুজুর্গ দ্বারা সে বুজুর্গ ব্যাখ্যা বলেছিলেন যে স্বপ্নের ব্যাখ্যা বলতেছে তোমাদের মক্কা শরীফে কুরাই বংশের একজন নবী হবে। এবং তার নাম মোহাম্মদ হবে এবং মক্কা শরীফে তিনি বাসিন্দা হবেন তুমি তার জীবদ্দশায় সাথী হওয়া এবং তার এন্তকাল হলে তুমি তার খলি ভাবা এলে স্বপ্নের ব্যাখ্যা ছিল উনি এই স্বপ্নের ব্যাখ্যা পাই যে বুপন হয়ে গেছে কাউকে বলেননি কাউকে বলেননি কাউকে বলেন না তো আজকে যখন নবীজিকে জিজ্ঞেস করলেন যে আপনি যে নবী দলিল কিাম সে বাইশ বছর আয় ঘটনা সম্পূর্ণ বলে দিলেন বলে দিল অবকাশের দিক কানতে শুরু আমার পরিবারে কেউ দাঁড়ে না দুনিয়ার কেউ দাঁড়ে না আল্লাহ আর যিনি আমার সবচেয়ে ব্যাখ্যা তিনি দাঁড়েন আর আমি কাউকে মুখ খুলে নিই এত দূরের খবর এত গোপন খবর এত অতীতের খবর যে দিতে পারে নিশ্চয় তাকে আল্লাহ সঙ্গে যোগাযোগ হচ্ছে তাই বলতে পারছি তিনি নবী হবেন একটা বেলে হুদুর সাল্লাহের কবলে তিনি চমক খাইছেন এবং বলছেন যে আপনি আমাকে বায়াত করেন আর জীবনে কোনদিন অবশ্য সিদ্দিক নবীদের কাছে কি চায়নি দলিল চায়নি আর দলিল লাগবে এখন ওনার কাজ ছিল কি নবীজি যা বলেন সেটাই মেনে নেওয়া এবং সেটা প্রচার করা কোরআন শিবির আয়াত বলে সেগুলো ওনারা মুখস্থ করে সেগুলো প্রচার করে এর নবীরও দাম বাড়তিছে সাহাবিরও পিস ওনারা দুনিয়াতে মানবজাতির জাতির পর্যন্ত মূল্যায়ন হওয়া না হওয়ার মাফ কাটি কি কালামিতরে আল্লাহর কালাম থাকবে সহি শুদ্ধ ভাবে সে ব্যক্তি আল্লাহর কাছে একটা গ্রহণ গ্রহণযোগ্য ব্যক্তি আর তার মধ্যে একটা আয়ত শুদ্ধ নাই আল্লাহ বলেন যে ওই দেহটা ওই লোকের জীবনটা হলে একটা বিরান ঘরের মতো কাল বাইতিল খারেফ হাদিস বিরান ঘর কাকে বলে যেখানে কোনো মানুষজন বাস করে না যেখানে জিন জিনভূত বাস করে যেখানে সাপ বিচ্ছে থাকে তার কি বলে এটা বাড়ি কিন্তু সেখানে কেউ বাস করে না সেখানে দিনে বেলা বেলায় ভয় করে তো ভূত আছে সাপ আছে এই বাড়িটাকে পতিত বাড়ি বিরান বাড়ি বলে আল্লাহ রসুল সাল্লাহাম যে মানুষ এর ভিতরে কোরআন নাই অথবা কুরাণ শেখ মানে না বা মুরান